من جيش إليكم إلى إخواننا في فلسطين نقول لهم إن دماء أبنائكم هي دماء أبنائنا وإن دماءكم دماءنا فالدم الدم والهدم الهدم ونشهد الله العظيم أننا لن نخذلكم حتى يتم المصر أو نذوق ما ذاك حمزة بن عبد المغطلب رضي الله عنه لأن الله ابن عبد المطلب رضي الله عنه بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه أيها الإخوة المسلمون في كل مكان في كل مكان আসসালামু আলাইকুম আরহামতুল্লি বাকু হামদু সালাতের পর বেশ কয়েক বছর পর ইয়ামুন মাল ইমাম ইমামের সাথে কাটানো দিনগুলো এর অষ্টম কিস্তি পুনরায় রেকর্ড করার ইচ্ছা করেছি কারণ মহান আল্লাহ তালার ইচ্ছায় এই পর্বের প্রথম রেকর্ডটি বোমাবর্ষণের ফলে পুড়ে যায় সেই কবিটি সম্মানিত ভাইদের একজনের নিকট ছিল যারা তাদের আল্লাহর রাস্তার মুজাহিদ ভাইদের সেবায় নিজেদের যান উৎসর্গ করেছেন আমি মহান আল্লাহ তাল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন এই ভাইকে একজন শহীদ হিসেবে কবুল করেন এবং আমাদেরকে তার পরিবার পরিজনকে ও সকল মুসলমানকে তার উত্তম দান করেন। বিভিন্ন ব্যস্ততা ও অস্থিতিশীলতার কারণে শাহ ওসামা বিন লাদহিমাহুল্লাহর সাথে কাটানো আমার সুন্দর ও চমৎকার স্মৃতিগুলো লেখার সুযোগ হয়ে উঠেনি এখন আমার ইচ্ছা হল এই কিস্তিতে আমি তোরাবুরা যুদ্ধ ও তা থেকে আমাদের শিক্ষা নিয়ে ধারাবাহিক আলোচনা করব। আমি গত চুক্তির বিষয়ে আলোচনা সমাপ্ত করেছি যেই চুক্তি মোনাফিকরা ভঙ্গ করেছিল এর ফলে শাহী ওসামা রহিমাহুল্লাহ তোরাপুরা পাহাড় থেকে চৌদ্দশো বাইশ হিজরির সাতাশ রমা তথা বারোই ডিসেম্বর দুই হাজার এক খ্রিস্টাব্দের দিবাগত রাতে মুজাহিদ ভাইদেরকে বের করে নিয়ে আসেন উভয় পক্ষ অর্থাৎ একদিকে আমেরিকা ও তাদের মুনাফিক দোসররা অন্যদিকে মুজাহিদগণ কী কারণে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন তা নিয়ে আমি বিগত পর্বে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি আমেরিকানদের অন্তরে হতাশা ছেয়ে যাবার পর তারা তোরা বোরা পাহাড়ে আক্রমণ করার সাহস হারিয়ে ফেলল এরপর গাদ্দারি ও কলা কৌশলের দ্বারা মুজাহিদেরকে হত্যা করাই আমেরিকা ও তাদের মোনাফিক দোষরদের মুখ্য উদ্দেশ্য হয়ে উঠল এখানে একটু যোগ করতে চাই যে চোদ্দশো বাইশ হিজড়ির চব্বিশে রমজানে শেখ ওসামা রহমাউল্লাহর নির্ভরযোগ্য ও আস্থাভাজন একদল আনসার শাইখের কাছে এসে বললেন শাখ রহিমুল্লাহ সহ তার অল্প কিছু মুজাহিদ বাইদের আশ্রয় নেওয়ার জন্য তারা একটি নিরাপদ জায়গার ব্যবস্থা করেছেন তখন শায়েখ রহিমুল্লাহ আমার সাথে এই বিষয়ে কথা বলতে গিয়ে বললেন আপনি আরও কিছু ভাই সহ আনসার দলটির সাথে তোরাপোরা পাহাড় থেকে আগে বের হবেন তারপর আপনি পাহাড় থেকে বের হওয়ার পথ সম্পর্কে বিবরণমূলক একটি পত্র পাঠাবেন কিন্তু আমি বললাম না না এটা কিভাবে সম্ভব আপনি প্রথমে পাহাড় থেকে বের হন আর এখানে আমি মুজাহিদ বাইদের সাথে থেকে যাই শেষ পর্যন্ত শায়েখ রহিমলার পিড়াপিডির কারণে আমাকে তোরাপোড়া পাহাড় থেকে বের হতে হলো। আমি শায়েখ রহিমল্লাকে পাহাড় থেকে বের হতে বারবার আবেদন করেছি কিন্তু উল্টো তিনি আমাকে বারবার বের হতে বলেছেন দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগ ও হৃদয় বিদারক কারণ আমার জানা ছিল না যে শাহেখের সাথে দ্বিতীয়বার আর কখনো দেখা হবে কিনা তাছাড়া এই কঠিন পরিস্থিতিতে শাহেখ রহিমল্লা সহ তার সাথীদের রেখে চলে যাওয়াটিও ছিল বেশ কষ্টের ও যন্ত্রণার কিন্তু এত কিছুর পরেও শায়েখ রহিমুল্লাহ তার সিদ্ধান্তে অনর ছিলেন আমার মনে আছে যে আমি তখন শায়েখ রহিমল্লাকে এই বলে বিদায় জানিয়েছি যে আল্লাহ চাইলে আমাদের পুনরায় সাক্ষাৎ হবে আমি প্রথমে স্টেশনে পৌঁছে শায়েখ রহিমুল্লাহর নামে একটি চিঠি লিখেছি যে চিঠিতে বের হওয়ার পথ ও তার সার্বিক পরিস্থিতি তুলে ধরে শায়েখ রহিমুল্লাহ ও তার সঙ্গীদের তোরাপোরা পাহাড় থেকে বেরিয়ে আসতে উদ্বুদ্ধ করেছি এদিকে দ্বিপাক্ষিক সমঝোতার ভূমিকাস্বরূপ সাদাশে রমজানে কার্যত যুদ্ধবিরতি শুরু হয়েছিল তখন শায়েখ ওসামা রহিমহল্লা সুযোগ বুঝে সাতাশে রমজানের দিবাগত রাতে সঙ্গীদের তুরাবোরা পাহাড় থেকে নিরাপদে বেরিয়ে যেতে বলেছিলেন আস্থাভাজন এক আনসার ভাই শায়েখ রহিমহল্লার জন্য আমার লেখাপত্রটি বহন করেছেন আর আল্লাহর ইচ্ছায় তুরাবোরা পাহাড়ের নিকটস্থ একটি উপত্যকায় রাত্রে শাহেখের দলটির সাথে পত্রবাহী আনসার ভাইয়ের সাক্ষাৎ হয় তখন আনসার পত্রবাহক শাইখের সাথে মিলিত হয়ে তাকে আমার পত্রটি প্রদান করেন এই কঠিন পরিস্থিতিতে এত অন্ধকারের মাঝে এবং দ্রুত স্থান করার প্রয়োজনীয়তা সত্ত্বেও এই আনসার তার নামে এই মর্মে একটি প্রশংসাপত্র লিখে দেওয়ার জন্য শায়েখ রহিমুল্লাহকে পিড়া পিড়ি করলেন যাতে উল্লেখ থাকবে যে এই আনসার জিহাদের ময়দানে শায়েখ রহিমুল্লার সঙ্গে ছিলেন এবং যেসব মুসলিমদের সাথে তার দেখা মিলবে তারা তার জন্য কল্যাণ কামনা করবে আফগানদের কাছে এই প্রশংসাপত্রের মূল্য কী ধরনের তা শুধুমাত্র আফগানে যারা বসবাস করেছেন তারাই বুঝতে পারবেন আফগানরা এই প্রশংসাপত্রকে বংশ পরম্পরায় গর্বের বিষয় মনে করেন আরব মুজাহিদদের সহায়তা ও সহযোগিতা করাকে তারা অনেক উঁচু স্তরের ভালো কাজ বলে মনে করেন আফসোস বস্তুবাদী চিন্তার এই ফেতনার যুগে অধিকাংশ লোকেরা এই বিষয়ের কদর ও মূল্যায়নের বিষয়টি উপলব্ধি পর্যন্ত করতে পারে না তারা কখনও কখনো আপত্তির ঝড় তুলে বলাবলি করে এই কঠিন পরিস্থিতিতে এই আনসার কেন এই প্রশংসাপত্র লাভের জন্য পিড়াপিডি করছে কিন্তু এই প্রশংসাপত্রের মূল্য তারা কিভাবে বুঝবে তার প্রকৃত মূল্য আফগানদের কাছেই রয়েছে আফগানদের কাছে এই প্রশংসাপত্রকে সীমাহীন উচ্চ মর্যাদার চাবি কাঠি বিবেচনা করা হয় আমি ইতিপূর্বে বলেছি যে পাহাড়ের নিকরস্থ অনেক গোত্রিয় নেতারা শায়েখ ওসামা রহিমহল্লা থেকে কয়েকটি প্রশংসাপত্র লিখে দেওয়ার আবেদন করেছিল যাতে লেখা থাকবে বিগত এই যুদ্ধগুলোতে তারা শায়েখ রহিমল্লার সাথে অংশগ্রহণ করে শায়েখ রহিমহল্লাকে সহযোগিতা ও সহায়তা করেছেন যুগ ধরে এই প্রশংসা পত্র তাদের গর্বের কারণ হয় এবং এতে তারা নিজেদের একটি কবিতা রয়েছে প্রশংসার কথা স্মরণ করিয়া দেয় কবিতাটি নিম্ন রূপ যাদের মাধ্যমে ধন্য হলো উপমা তাদের নিয়ে চললাম জিহাদের ময়দানে তারা হলো আফগান সন্তান তাদের প্রতি আকৃষ্ট হয়ে বলিনি আমি তা রাগে জ্বলে উঠি যখন আমি কবু রাগ সংবরণ করি না তখন আমি সুখের আগুনে জ্বলে ওঠে তারা সুখের তীব্র অগ্নিতে বেড়ে ওঠে তারা তারা আছে বিষণ্নতার চাদুরে ঢাকা প্রস্থান করবে না এই ছায়া তাদের হতে তাদের অঞ্চল প্রচণ্ড বোমার আঘাতে হয় প্রকম্পিত হামলার বজ্রধ্বনিতে হয় তাদের ঘর বাড়ি অগ্নি প্রজ্জ্বলিত তাতে হচ্ছে শিশুদের মাতার খুলি গুঁড়ো গুঁড়ো আর জালেমদের দিয়ে যাচ্ছে তারা অভিশাপ কিন্তু স্বীকার করেনি বাবারি তাদেরকে কাপুরুষে শাহ ইউসুফ আবু হেলাল হাফিজাহুল্লাহ শেখ ওসামা বিন লাদ রহম্লা ও তুরাবুরা পাহাড়ের বীর নায়কদের প্রশংসা করে একটি কবিতা লেখেন ওসামা সম্মুখ পানে অগ্রসর হচ্ছে উর্দুশ্বাসে এবং রণহুঙ্কারে তার রয়েছে অসংখ্য গৌরবময় ক্রমাগত ধারা। তোমাদের স্মরণে আঁখি দিয়ে জড়বে অস্ত্র ঝরঝর হে প্রিয় আমাদের রক্তাক্ত হচ্ছে তোমাদের গাল পৃথিবীতে যদিও বৃদ্ধি পেয়েছে মহান ব্যক্তির পৃথিবী রক্ষায় কিন্তু তুমি আজ এক অদ্বিতীয় মহান অভ্যস্ত তুমি আমাদের হতাশা দূর করতে চললে আমাদের নিয়ে উচ্চ মর্যাদার জন্য সম্মুখ অভিমুখে আবির্ভূত হয়েছে তুমি আত্মোৎসর্গের তলদেশ থেকে কোন হাত কড়া বাধা দিতে পারেনি বদলা নিতে তোমাকে নিয়তির সামনে সংকল্প তোমার তরবারি তুলল ইসলামের পথে বিজয়ের পতাকা তোমার আদর্শ দুর্যোগের গর্জনে তোমার লোকেরা মৃত্যুতে জাপিয়ে পড়ে প্রতিহত করে তা তাদের প্রাণ ভর্তি উচ্চ গর্ব অহংকার তাদের বক্ষ ভরা ধীর প্রতিজ্ঞা তোরা জিহাদের জান্ায় কেঁপে উঠেছে সিংহ আমেরিকায় নেমে এসেছে বিপদ আর দুর্যোগ ধ্বংস বিনাশ করেছে আমেরিকার টাওয়ার কোন ভূমি অতিবাহিত করেছে কয়েক দশক যাতে নেমে এসেছে দিবারাত্র বিপদের উপর বিপদ এ কাল দিয়ে আসছে আমেরিকা ইসলামের বিরুদ্ধে মজবুত ক্রুশের যুদ্ধের ঘোষণা তাতে সংঘবদ্ধ হয়েছে সব সবকুফার সেনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো তাই হে প্রিয় মুসলিম ভাইরা ভয়াবহ বিপদের উপর আরোহণ করে পরিত্রাণ পাবো আমরা আর এটি হল তোরাপুরা যুদ্ধের সংক্ষিপ্ত ঘটনা তোরাপুরা পাহাড়ের যুদ্ধ থেকে আমরা যে সকল গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি এখন আমি সেই বিষয়ে আলোচনা করতে চাই এই যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাগুলো নিম্নরূপ প্রথম শিক্ষা তোরাপুরা পাহাড়ে আমাদের প্রথম শিক্ষা হলো শত্রুর বিরুদ্ধে মুসলিমদেরকে বিজয় দিয়ে আল্লাহ তালা বান্দাদের উপর অনুগ্রহ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ হল শক্তির ভারসাম্য ঠিক থাকা এবং বিষয়গুলোর আকিদাগত অবস্থান স্পষ্ট করা মুসলিম জাতির বিরত্ব ও সাহসিকতা জাগিয়ে তোলার ক্ষেত্রে এবং সহমর্মিতা লাভ ও সমবেদনা অর্জনের ক্ষেত্রে আল্লাহ রাবুল্লাহ আলমিন তোরা যুদ্ধকে একটি কারণ বানিয়ে সেখানে অংশগ্রহণকারী সকল মুজাহিদকে সম্মানিত করেছেন আমরা ইতিপূর্বে প্রত্যক্ষ করেছি যে যখন দখলদার রাশিয়া ও তাদের ভাড়াটে এজেন্টদের বিরুদ্ধে আফগান জিহাদ শুরু হলো তখন পুরো মুসলিম জাতি মুজাহিদদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়েছে এবং সহমর্মিতা দেখিয়েছে এক্ষেত্রে রাফেজিরাও আফগান মুজাহিদদের সহযোগিতা করেছে কিন্তু মুজাহিদরা যখন পরস্পর আত্মকলহে লিপ্ত হলো এবং মুজাহিদের বন্দুকের নল নিজেদের ভাইদের দিকে ঘুরে গেল তখন মুসলিম উম্মাহ মুজাহিদ্দের থেকে মুখ ফিরিয়ে নিল এর ফলে মুসলিম বিশ্বের অন্যান্য মুজাহিদ ভাইগন তাদের ছেড়ে চলে গিয়েছিল উদাহরণত যখন আফগান জিহাদি নেতারা রাশিয়াও তাদের ভারাটের দূষরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন তখন এই সব মুজাহিদ মুসলিম উম্মাহর চোখে সাহসী নায়ক ছিলেন কিন্তু পরবর্তীতে যখন তাদের অনেকে দখলদার আমেরিকাকে সাহায্য করলো তখন এই সব মুজাহিদ্দীরকেই আমেরিকার দোষর ও বিশ্বাসঘাতক ভাবতে শুরু করেছেন মুসলিম জাতি যখন মুজাহিদের টার্গেট ও লক্ষ্য স্পষ্ট হবে এবং তাদের কাতার এক হবে তখন আল্লাহ বান্দাকে নুসরত ও বিজয়ের নিয়ামত দান করবেন তাই আমাদের প্রথম বার্তা হলো দায়িত্বশীলগণ অহেতুক গোলযোগ সৃষ্টি করা অন্যায়ভাবে কারো রক্ত ঝরানো এবং মুসলিম কিংব্যাক কাফের কারোর প্রতি জুলুম করা থেকে বিরত থাকবেন তোরাপোরা যুদ্ধের সময় দল দুইটির অবস্থান পরিপূর্ণ স্পষ্ট ছিল উভয় দলের অবস্থান নিয়ে কোনো ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়নি কারণ একদিকে ছিল ক্রোসেডার আমেরিকা তার মিত্রবাহিনী ও তার দোসরদের শিবির অপরদিকে ছিল আমেরিকার চিরশত্রু মহাজির ও আনসার মুজাহিদের শিবির আমেরিকা তার চল্লিশেরও অধিক মিত্র দেশ সহ আফগানের মাটিতে পা রেখেছে মিত্রবাহিনীতে যেমন ক্রোশেডাররা ছিল তেমনি ছিল মুসলমানদের উপর চেপে বসে থাকা অনেক দালাল শাসক যেমন মিশরের হুসনি মোবারক আলে সাউদের সরকার বাশার আল আসাদ উপসাগরীয় অঞ্চলের শাসকবর্গ এবং গুষখোর গাদ্দার পারভেস মুশারফের সরকার আফগান জিহাদে আমেরিকান জিহাদেটের গুরুত্বপূর্ণ অংশীদার ছিল তুর্কি প্রশাসন এরা আফগানিস্তান ও সোমালিয়ায় ইসরায়েলকে স্বীকৃতি আমেরিকান বাহিনীকে প্রতি আহ্বানকারী সেকুলারের ধ্বজা দারি লম্পট জালিম আব্দুর রশিদ দুস্তমের মদতদাতা আশ্চর্যের বিষয় হল যখন স্বয়ং আমেরিকা আফগান ছেড়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে সন্ধি চুক্তির চেষ্টা করছে তখনও এই তুর্কি সরকার আফগানের পুতুল সরকারকে সহায়তা করার লক্ষ্যে আফগানিস্তানে আরও দুই বছর পর্যন্ত তুর্কি বাহিনীর অবস্থানের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিচ্ছে আমাদের মুসলিম দেশের জবরদখলকারী দালাল শাসকরা বাস্তবে বিশ্বের মোরডাল কাফেরদের সাহায্যকারী যদিও তারা কখনও কখনও কোনো এক পর্যায়ে মুজাহিদদের সাহায্য করে থাকে সুতরাং এই বাস্তবতা সকল মুজাহিদ ও মুসলমানদের বুঝতে হবে কখনও কখনো এসব শাসকদের পরস্পরের দ্বন্দ্ের কারণে মুজাহিদদের ও মুসলমানদের উপকার হয় কিন্তু সবচেয়ে বড় আপদের কারণ হলো, ওই সমস্ত ব্যক্তিরা যারা খেয়ে না খেয়ে তাদের প্রশংসা করে এবং এ বলে সাধারণ জনগণকে প্রবোধ যে এরাই হলো জনগণের জানমালের নিরাপত্তা দানকারী সৎশাসক তাই মুজাহিদ ভাই সহ সকল মুসলমানদের কর্তব্য হল কোরআন সন্হা ভালোভাবে অধ্যয়ন করে কাফেরদের দোসর মুনাফিকদের চরিত্র সম্পর্কে অবগতি লাভ করা যাতে এ সকল মুনাফিকরা মুসলমানদের জন্য দিন ও দুনিয়ার ক্ষতির কারণ হতে না পারে অপরদিকে ধূর্ত ও ধোকাবাজ ইরানও কম করেনি তারা তো ইসলামী ইমারতের অবস্থান শনাক্তকারী ম্যাপগুলো সরাসরি আমেরিকার হাতে তুলে দিয়েছিল এই ইরানি আল বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়ে আসছে যে আলকায়দা মূলত আমেরিকা ও ইসরায়েলের প্রজেক্ট তারা আলকায়দার বিরুদ্ধে গুরুতর এই অপবাদ দেয় যে আলকায়দা আমেরিকা ও ইসরায়েলের সাথে বসে বাহরাইনের উপর আক্রমণের ছক তৈরি করেছে অথচ আজ অবধি এমন কিছুই ঘটেনি ইরানের মুখপাত্র এতটুকু মিথ্যা প্রচারণা করে এখান তো হয়নি বরং একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছে এখন আমরা অপেক্ষায় আছি কখন তারা বলবে যে আলকায়দা আমেরিকার সাথে আতাত করে প্যান্টাগনে হামলা চালিয়েছিল এছাড়া কেনিয়ার রাজধানী নাইরবির আমেরিকান দূতাবাসে তানজানিয়ার বৃহত্তর শহর ও প্রশাসনিক রাজধানী দারু সালামে ইউএসএস কোলে এল গ্রীবাসিনাগ সহ কেনিয়া এল আল বিমানেও কি আমেরিকা ও ইসরায়েলের যোগসাজসে আল কায়দা আক্রমণ করেছে নাকি তুরাবুরা পাহাড়ে আলকায়দা নেতাদের অবস্থানকালীন সময়ে আমেরিকা ও ইসরায়েলের সাথে আতাত করে শার্লি হেব্দু পত্রিকা অফিসে হামলা করা হয়েছিল আমেরিকা ও ইসরায়েলের সাথে আতাঁত করে আর কি কি হামলা চালিয়েছে আলকায়দা তুরাবা পাহাড়ে বোমা বর্ষণের ফলে এবং পাকিস্তানের নিরাপত্তা পর আশ্রয়স্থল খোঁজা আলকায়দার সদস্য বন্দি বিধবা নারী ও বাবাহারা সন্তানদের জন্য পাকিস্তান প্রশাসন সীমান্ত খুলে দিয়েছে ঠিকই কিন্তু তারপর ১৫ বছর পর্যন্ত আবারও তাদের বন্দি করে রেখেছে আর বর্তমানে তারাই স্লোগান দিচ্ছে আমেরিকা নিপাত যাক ইসরায়েল নিপাত যাক আবার সে সময় আমেরিকান মেরিন সৈন্যদের পক্ষে এই ফতুয়া প্রচার করা হয়েছে যে মেরিন বাহিনীতে চাকরিরত কোনো মুসলিম যদি আশঙ্কা করে যে আফগানিস্তানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন যুদ্ধে অংশগ্রহণ না করলে তার চাকরি চলে যাবে তাহলে তার জন্য মুজাহিদের বিরুদ্ধে উক্ত যুদ্ধে অংশগ্রহণ করার বৈধতা রয়েছে সেই হামলায় সমানভাবে অংশ নিয়েছে মুসলিম ব্রাদারহুডের মতো আন্তর্জাতিক সংগঠনের সমর্থন পুষ্ট সাইয়াফ ও রব্বানির মতো বড় বড় ব্যক্তিবর্গের দল একদিকে ছিল তাদের গর্ব অহংকার ও দাম্ভিকতা তারা ছিল সমরাস্ত্র সুসজ্জিত তাদের ধোঁকা ও ষড়যন্ত্রের কোন ত্রুটি ছিল না তদ্রুপ লোভ ও ভ্রষ্টতার ক্ষেত্রেও কোনো কমতি ছিল না অবরদিকে মুসলিম মুজাহিদরা ছিলেন অবরুদ্ধ ও দুর্বল কিন্তু তারপরও তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন তাদের নিজেদের বিষয়ে খালিকের উপর ছেড়ে দিয়েছেন এবং তার উপর ভরসা করে গেছেন জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত যুদ্ধের জন্য প্রস্তুত করে গেছেন নিজেদেরকে সুরে আহজাবে আল্লাহ ইরশাদ করেছেন মুজাহিদরা আমেরিকাতে আঘাত সকল কারণ প্রকাশ করার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন আমেরিকার নেতৃস্থানীয় অপরাধীদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে মুসলিমদের পক্ষে প্রতিরক্ষার জন্য মুজাহিদরা আমেরিকায় হামলা করেন العظيم الذي رفع السماء بلا لن تحلم امريكا ولا من يعيش في امريكا بالامد قبل ان نعيشه في فلسطين وقبل ان تخرج جميع البيوت الكافره من ارض محمد صلى الله عليه وسلم والله اكبر والله اكبر والعزه للاسلام ديتو شيخا এই যুদ্ধে সাহায্য ও বিজয়ের অন্যতম কারণ হচ্ছে শত্রুর বিরুদ্ধে থাকা শাইখ রহিমাহ বিভিন্ন জটিল থেকে জটিলতার পরিস্থিতি সত্ত্বেও বিশ্বের সকল মুজাহিদদেরকে সংঘবদ্ধ করে এবং একই সারিতে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন হচ্ছে وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفى عنكم الله ذو فضل على المؤمنين ويقول سبحانه يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين তারপর শায়েখ রহিমহল্লা এই কর্মপদ্ধতির উপর ভিত্তি করে তার সঙ্গীদের সহ সংঘবদ্ধ করতে শুরু করেন একটু একটু করে অন্যান্য মুজাহিদ ভাইদের সংঘবদ্ধ করে পৃথিবীর সকল মুজাহিদদেরকে একই সারিতে নিয়ে আসতে থাকেন আর আমাদের এই সংঘবদ্ধ হওয়া ও একই কাতারে সারিবদ্ধ হওয়াটা সুপার পাওয়ার আমেরিকার জন্য সবচেয়ে বড় ভীতির কারণ ছিল তাই আমেরিকা আমাদের এই আদর্শের বিরুদ্ধে লড়াই করার সর্বাত্মক চেষ্টা শুরু করে কিন্তু শায়েখ রহিমহল্লা এই আদর্শের উপর অবিচল থেকে সামনে অগ্রসর হতে থাকেন হাই আফসুস শাইফ রহিমুল্লার মৃত্যুর পর নতুন কিছু দলের আত্মপ্রকাশ ঘটেছে তারা এই আদর্শ থেকে সরে করেছে। তারা তাদের মূল আদর্শের কবর রচনা করেছে তাদের একজন খেলাফতের দাবি করে বসলো এবং তার খেলাফতকে অস্বীকারী সবাইকে কাফের ফতুয়া দেওয়া শুরু করল আরেকজন নেতৃত্বের দাবি করে বিভিন্ন হারাম কাজের সাথে জড়িয়ে পড়লো এর দ্বারা তারা শত্রুদের হয়ে তাদের আশা ও আকাঙ্ক্ষার চাইতেও বেশি উপকার করেছে তবে হক পথের মুজাহিদের কারণে আমেরিকাসহ ইউরোপের সকল কুফবারদের মাঝে এই ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে তুর্কিস্তান থেকে পশ্চিম আফ্রিকা ককেশাস থেকে সুমালিয়া পর্যন্ত সকল মুজাহিদের এই অগ্রবর্তী দল একই সারিতে একই কাতারে সারিবদ্ধ হয়ে একজুটে বিশ্বকুফুরি শক্তি ও প্রসিডারদের বিরুদ্ধে হামলা করবে ইনশা আল্লাহ তৃতীয় শিক্ষা তোরাপুরা পাহাড়ে আমাদের তৃতীয় শিক্ষা হলো নিশ্চয়ই আল্লাহ তালা জুলুমবাজ ও অহংকারী গোষ্ঠীর জুলুম নির্যাতন থেকে ছোটো মোমিন দলকে মুক্তি দিতে সক্ষম আমেরিকা ও তার নেটোজোট তুরাবুরা পাহাড়ে মাত্র তিনশত মুজাহিদকে পরাজিত করতে সক্ষম হয়নি সুপার পাওয়ার আমেরিকা তার নেটোজোট ও স্থানীয় দালাল শাসকের বাহিনীরা সবাই মিলে মুজাহিদদেরকে তুরাবোড়া পাহাড়ের চতুর্দিক থেকে অপরুদ্ধ করে ফেলে এবং উপর থেকে জঙ্গি বিমানের মাধ্যমে তুরাবোড়া পাহাড়ে অনবরত বোম্বিং করতে থাকে কিন্তু তারপরও মুজাহিদরা আত্মসমর্পণ করেনি ফলে তারা মুজাহিদদের আটক ও বন্দি করতে ব্যর্থ হয় আমি শায়েখ ওসামা রহম্লাকে জিজ্ঞাসা করেছিলাম এই অবরোধ থেকে বের হওয়ার কোনো পথ আছে কিনা। এই পাহাড় পর্বত বেয়েকে আমরা পাকিস্তানে গিয়ে আশ্রয় নিতে পারব না তখন শায়েখ রহেমল্লা একজন আনসার তলব করলেন অতপর তাকে পাকিস্তানে যাওয়ার পথ সম্পর্কে প্রশ্ন করলেন তখন আনসার আমাদের পূর্ব ও দক্ষিণের সারি সারি স্পিন ঘর পাহাড়ের চূড়া এর দিকে হাতের ইশারা করে দেখালেন শায়েখ রহিমল্লা বললেন আপনি এই দিকে ইশারা করে কি বুঝাতে চাচ্ছেন একটু খুলে বলেন তখন আনসার বললেন আপনি বরফে গেড়া এসব পাহাড়ের দিকে তাকিয়ে দেখুন তাতে কোনো পথই খোলা নেই তবে বসন্তকালে বরফগুলো গোলে গোলে পথ বের হবে সুতরাং আমরা বর্তমানে ত্রিমুখী অবরোধের শিকার একদিকে আকাশ জঙ্গি বিমানের মহড়া দ্বিতীয়ত আমাদেরকে ক্রুষেডার ও তার ভারাটি সৈনিকদের চতুর্দিক থেকে ঘিরে ফেলা তৃতীয়ত আমাদের ব্যস্ট করে আছে বরফ আচ্ছাদিত পাহাড়ের মজবুত প্রাচীর পূর্বে উল্লেখ করেছিলাম যে প্রায় এক সপ্তাহ পরে তুসারের ঝড় হতে পারে বলে আমরা আশাবাদী ছিলাম কেননা এই অবরোধ ছিল বারোই ডিসেম্বর দুই হাজার এক সালে শায়েক রাহ আমাদেরকে নেতৃত্ব প্রদান করে যান এই কঠিন পরিস্থিতিতে আফগানিস্তান থেকে উদ্ধার করেছেন তবে পাকিস্তানের গাদ্দারির কারণে মুজাহিদ বাহিনীর প্রায় অর্ধেক কারাগারে বন্দী হয়েছেন তোরাবুরা যুদ্ধের পর দীর্ঘ এক দশক পর্যন্ত শায়েক রহিমা উল্লাহ অবিরাম জিহাদের কাজ চালিয়ে যান তাই তোরাবুরা যুদ্ধের ঘটনাবলীর স্মৃতিচারণ দুর্বল মুসলিমদের হৃদয়ে এই আসা জাগায় যে আল্লাহ তালা সংখ্যাগরিষ্ঠ জুলুমবাজ কাফেরদের থেকে সংখ্যালঘু মুসলিমদের দলকে মুক্তি দিতে ও সাহায্য করতে সক্ষম আরব বসন্ত ও রাবিয়া এবং আন্নাহাদা চত্তরে এবং রিপাবলিক গার্ড সদর দপ্তর সহ বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া লোমহর্ষক দুর্ঘটনার দৃশ্য এখনো আমার চোখের সামনে বেসে উঠছে এসব স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা মারাত্মক ভাবে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন কিন্তু আমার বুঝে আসে না এই দুই সময়ে কিভাবে তাদের নেতৃত্ব নিজেদেরকে বিনামূল্য শত্রুদের কাছে সমর্পণ করেছে যদিও আল্লাহ ভাগ্যে যা রেখেছেন তাই ঘটেছে যদি এই দলটি আল্লাহর প্রতি আল্লাহকারী মুজাহিদদের নেতৃত্ব পেত সেকুলার জীবন ব্যবস্থা ও সেকুলার সংবিধানের সামনে তারা নথি স্বীকার না করতো ফেতনাশির নির্মূল হয়ে পূর্ণ দিন আল্লাহর জন্য হওয়ার পূর্ব পর্যন্ত যুদ্ধ জিহাদ চালিয়ে যেত অন্যদেরকে জিহাদের জন্য সংখ্যবদ্ধ করত। এবং এই নাস্তিক মোরতাদ জালেম শাসকের বিরুদ্ধে অন্যান্যদেরকে জিহাদের জন্য সংঘবদ্ধ করত এবং এই নাস্তিক মুরতাদ জালেম শাসকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করত তাহলে আমার ধারণা মতে অদৃশ্য বিষয়ে একমাত্র আল্লাহী জানেন চিত্রটি পূর্ণ ভিন্ন রূপ ধারণ করতে পারত আর সেটি হল নাস্তিক মুরতাদ ও অপরাধী শত্রুদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে শুধু শুধু শহীদদের সারি বৃদ্ধি পেত না তাই আমার মতামত হল তোরা যুদ্ধের ঘটনা প্রবাহে দুর্বল মুসলিমদের অন্তরে আশা জাগানোর মতো যথেষ্ট উপাদান বিদ্যমান রয়েছে তা এভাবে যে মানব ইতিহাসে যুগ যুগ ধরে দুর্বলরা আল্লাহর নুসরত ও তার আদেশে বিশ্বের পরাশক্তির বিরুদ্ধে জয়লাভ করে আসছে তাই দলমত নির্বিশেষে মুসলিম উম্মহার সকলকে আকিদাগত দাওয়াতি ইলমি ও রাজনৈতিকভাবে যথাসাধ্য যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে তাগুতের সামনে আত্মসমর্পণকারী ফলাফলবিহীন ভঙ্গুর পথ ও পন্থা থেকে পূর্ণভাবে মুক্তি লাভের জন্য মুসলিম উম্মাকে জাগরণের যুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আরব বসন্তে ভুল পথ পন্থা ছিল প্রচুর কেউ কেউ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা দেশের পক্ষে এই বলে আওয়াজ তুলেছে যে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সকলের মাঝে সমন্বয় করে দেশ পুনর্গঠন করতে হবে যার অবধারিত ফলাফল হল সেখানে জনগণের শাসন চলবি আল্লাহর শাসন চলবে না যে দেশের সংবিধানের মূল ভিত্তি মুসলিম ভ্রাতৃত্ব না হয়ে স্বদেশপ্রীতি হবে অখণ্ড মুসলিম সাম্রাজ্যের পরিবর্তে খণ্ড খণ্ড মুসলিম রাষ্ট্র এই কুসংস্কারমূলক চুক্তি ইসলামী ইতিহাসে কবে সংঘটিত হয়েছে তা আমার জানা নেই অথচ তারা আগ বাড়িয়ে বলে যে মুসলিম ইহুদি ও অন্যান্যদের মাঝে সংঘটিত মদিনাসনাদে নাকি তাদের কুসংস্কারমূলক এই চুক্তির প্রমাণ রয়েছে অথচ এটি সম্পূর্ণ মিথ্যা দাবি কেননা যে কোনো বিরূতপূর্ণ বিষয়ের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে আল্লাহ তাল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলিহিয়া সাল্লামের এই বক্তব্যের উপর ভিত্তি করে মদিনাসানদ স্বয়ং রাসুল্লাহ সাল্ল আলিহ সাল্লামের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় অর্থাৎ সব শাসন ক্ষমতার ঊর্ধ্বে হল আল্লাহর শাসন ক্ষমতা এই মূলনীতির উপর ভিত্তি করে মদিনাসানদের চুক্তি স্বাক্ষরিত হয় জনগণের কাছে বিচার প্রার্থনাকারী জাতীয়তাবাদের এসব প্রচারকদের কর্মপদ্ধতি কিতাবুল্লাহর সুস্পষ্ট আয়াত সময়ের সাথে পূর্ণ সাংঘর্ষিক তাছাড়া আল্লাহ ব্যতিত অন্য কারো কাছে ফায়স আল্লাহ সুফহানের শাসন বলে আখ্যায়িত করেছেন তিনি ইরশাদ করেছেন وان احكم بينهم بما انزل الله الا تتبع اهواءهم واحذرهم ان يفتنوك عن بعض ما انزل الله اليك فانت ولو فعلم ان ما يريد الله ان يصيبهم ببعض ذنوبهم وان كثيرا من الناس لفاسقون افحكم الجاهليه يبغون ومن احسن من الله حكما لقوم يوقنون ايش الله Bandar taader shantipurno obosthan karmashuchi ke guli theke odhik কিন্তু এই কর্মপদ্ধতির কুফল হলো অধিকাংশ জনগণ আল্লাহর বিধানের উপরে জায়নিস্ট কোশিডার এবং মুসলিমদের রক্তক্ষেকু ধূর্ত সেকুলার ও জাতীয়তাবাদী মুসলিম রাষ্ট্রের দালাল শাসকদের আদেশ নিষেধকে প্রাধান্য দেয় অথচ আল্লাহআ বলেন ولا يزالون ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم واستطاع ويقول عز من قائل وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين واقتلوهم حيث تقفتموهم واخرجوهم من حيث اخرجوكم والفتنه اشد ولا تقاتلهم عند المسجد الحرام حتى يقاتلكم فيه فان قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين فان انتهوا فإن الله غفور رحيم حتى لا تكون فتنه সেখানে আরেকটি সমস্যা ছিল তারা আল ওয়ালাওয়াল বারাহা এর মাসালাকে হালকা করেই খান্ত হয়নি বরং আল ওয়ালাওয়াল বারা এর বন্ধনকে ভেঙ্গে তার মূল ভাবটি বিকৃত করে দিয়েছে তাই শরীয়তের সাথে সাংঘর্ষিক এমন সংবিধানের রক্ষক অন্যায় জুলুমের রাষ্ট্রকে সহায়তাকারী যোগ ধরে মুসলিমদের নিধনকারী জায়নিস্ট আমেরিকান বাহিনীকে নিজেদের ভাই মনে করে বসলো। তাদের অনেকেই তখন বলেছে আমাদের মাঝে এবং তাদের মাঝে কোনো যুদ্ধ নেই خلي <تصوح> تصور <آه> تصور الله ده اللي حاجه بتضرب عليه ده ايه اللي كمان يضرب عليك يضرب عليك مالكش دعوه يضرب عليك وموت شهيد موت شهيد موت شهيد مش مشكله لكن مدي اسم على والله ما معركتنا والله ما اعدائنا والله ما اعدائنا احنا لينا مطلب واحد لينا مطلب واحد لينا مطلب واحد احنا جايين بنعبر بسلميه ولا لا অথচ এই কর্মপদ্ধতি কিতাবল্ল সাথে সুস্পষ্ট সাংঘর্ষিক আল্লাহ তালা ইরশাদ করেন لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كذب في قلوبه الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار الخليدين فيها رضي الله عنه ورضو عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ويقول سبحانه يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتابا من قبلكم الكفار أولياء واضع الله إن كنتم مؤمنين وقال عز من قائل لا ينهكم الله على الذين يقاتلوكم في الدين ولا يخرجوكم من ذياركم أن تبروهم وتقصتو إليهم إن الله يحب مقصتين إنما ينهكم الله عن الذين قاتلوكم في الدين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على اخراجكم أن تولوهم ومن يتولوهم فأولئك وظالمون يا درشاللالان كرت در دارونا هو لو إي بحيني أوني رابطة بحيني تارا كنوا مسلم系 حدتك লড়াই করা না কি আমাদের উপর আবশ্যক হবে না তারা বলে মুসলিমদের কর্তব্য হল কাছে আত্মসমর্পন করা قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم ويقول عز من قائل يا أيها الذين أمن خذوا حذركم فانفروا ثبات وانفروا جميعا وإن منكم ذمن لا يبطئا فإن أصابتكم مصيبة قال قد أنعم الله عليه إلا ما أكن معهم شهيدة ولئن أصابكم فض من الله لا يقول أنك ألم تكن بينكم وبينهما وده يا ليتنيك entertained much for أفوز فوزا عظيما فليقاتل في سبيل الله الذين أشرفوا للحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما وما لكم لا تقاتلون في سبيل الله في سبيل الله والمصدعفين من الرجاء والنساء واللدان الذين قلوا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعلنا من لدنك ولي واجعلنا من لدنك نصير الذين آمنوا يقاتلون في سبيل في سبيل ماذا؟ في سبيل الله والذين كفروا وقاتلون في سبيل ماذا؟ في سبيل الطاغوت فقاتب أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيف قرآن المنحاج يوحلو شمان المنحاج ايضاً عن ناية ظلم كيه پرتحطة كرار اكماتر بات كفر شيريك او درشش او درشش شاق <تصفيق> مرتكيه گريه ديار كرجو كري بات كلان او انصافر بات شمان او مرجاتر پرتح احبان كريدر بات الله هر نازل کرتا شريوت پرتحطة كرار উপন্থা এই জীবনে বেঁচে থাকার জন্য শান্তিপূর্ণ পথ নয় কারণ আল্লাহ তালা ই করেন আমরা বুঝতে পারলাম জিহাদ ছেড়ে দেওয়ার অন্যতম শাস্তি হল আল্লাহ তালা আমাদের পরিবর্তে অন্য জাতিকে জিহাদের জন্য প্রস্তুত করবেন তাই আমাদের মুসলিম ভাইয়েরা শুনুন যখন আমরা বিজয় ও সাহায্যের প্রথম পদক্ষেপ গ্রহণ করব তখন এমন অকার্যকর নেতৃত্ব পরিহার করতে হবে যার অনুসরণ করলে লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যেতে হয় জাতীয়তাবাদের প্রতি আহ্বানকারীদের এড়িয়ে চলতে হবে আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে মুসলিমদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করতে এবং তাহিদের কালিমার ছায়িত করতে এই কালিমার খাতিরে আমরা বিভিন্ন দলে ও উপদলে হওয়া থেকে আমাদের পরাজয়ের সব কারণ তারপর এক আল্লাহর উপর ভরসা করে সুযোগ পেলেই জিহাদে গ্রহণ করব। আর মনে রাখবো প্রতিটি ইসলামী ভূখণ্ড মিলে একটি মাত্র ভূখণ্ড রাবুল আলামী করেছেন اصن الله اي كفر راس كفروا والله اشد باسا واشد تنكيلا ويقول سبحانه اعدوا لهم ما استطعتم لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم واخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم اما در মুসলিম বিশ্বে বিশেষত আরব বিপ্লবের দেশগুলোতে দালাল শাসকদেরonnay বিবেচিত কোনো মাত্রা নেই তবে তারা কোনো অপরাজেয় শক্তি নয় তারা অপ্রতিরোধ্যও নয় কারণ এসব অপরাধীরা যতই শক্তি অর্জন করুক না কেন দিন শেষে তারা সকলেই মানুষ না তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না রিজিক দিতে পারে না পারে কোনো কিছুকে জীবন দিতে আর তারা চাইলেও কাউকে মৃত্যু দিতে পারে না চতুর্থ শিক্ষা তোরাপুরা পাহাড়ে আমাদের চতুর্থ শিক্ষা হলো দলের নেতাকে পরিবর্তনশীল পদ্ধতি গ্রহণ করতে হবে কোন সিদ্ধান্ত নেওয়ার পর বা কোনো দিকে ঝুঁকে পড়ার পর তার উপর জমি না থাকা বরং কাজের স্বভাবজাত ধারার সাথে মিল রেখে প্রয়োজনে সিদ্ধান্ত পরিবর্তন করার সৎসাহস থাকতে হবে আমি শাহে ওসামা রহমান এই গুণটি পেয়েছি শাহ যখন তোরাপুরা পাহাড়ের অবস্থানকে যুদ্ধের স্বভাবজাত পরিবর্তনশীল ধারার সাথে অসামঞ্জস্যপূর্ণ দেখতে পেলেন তখন তোরাপুরা পাহাড় থেকে সরে যাওয়ার লক্ষ্যে চুক্তিকে হাতিয়ার হিসেবে গ্রহণ করলেন যুগান্তকারী এই সিদ্ধান্তটি কুফার মুরলদের বিরুদ্ধে এই লড়াইকে দীর্ঘস্থায়ী করার ভূমিকা স্বরূপ কাজ করেছে এক জায়গায় অবস্থান করে লড়াই করতে থাকা ফোর্থ জেনারেশন যুদ্ধনীতির সাথে সাংঘর্ষিক মুজাহিদের একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে মনে রাখতে হবে যে এটি একটি দীর্ঘস্থায়ী ক্রোশের যুদ্ধ সুতরাং যে পক্ষ তার শত্রুকে যত বেশি ক্লান্ত করে তুলতে পারবে বা যত বেশি ক্ষয়ক্ষতি করতে পারবে সেই প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারবে রাজ লুণ্ঠন ও দুনিয়ার স্বার্থ হাসিলের লক্ষ্যে যুদ্ধে জড়িয়ে পড়া উচিত নয় কারণ যুদ্ধের সাথে এসবের মৌলিক কোনো সম্পর্ক নেই একজন হয়তো খলিফা হওয়ার লোভ করতে পারে অপরজন লোভ করবে নেতৃত্ব বা ক্ষমতার এসব লোভ লালসা করা থেকে দূরে থাকতে হবে কারণ লোভ লালসার এই পথ ধরলেই শরীয়তের বিধানগুলোর উপেক্ষা করতে হবে বিভিন্ন হারাম কাজে লিপ্ত হতে হবে বহু মানুষের অযথা প্রাণ যাবে বাস্তবতাকে উপেক্ষা করা হবে অপরদিকে আমাদের শত্রুরা আমাদের মধ্যে এসব ঘটার কামনা করে এক পর্যায়ে জিহাদ চর্চার নামের এই নিরর্থক কাজকে মুসলিম জাতি ঘৃণা করা শুরু করে সবশেষে জিহাদের পথ থেকে মুখ ফিরিয়ে নেয় পঞ্চম শিক্ষা তোরাপোরা পাহাড়ে আমাদের পঞ্চম শিক্ষা হলো। শত্রুপক্ষের যোগাযোগ মাধ্যম ও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি যে শত্রু মাধ্যমের উপর গবেষণা করে মার্কাজ সংগঠনে অনুপ্রবেশকারীদের প্রবেশ করানোর পথ আবিষ্কার করেছেন এ পথ ধরে তারা অনেক মুজাহিদ ভাইকে কাফেরদের বিভিন্ন সংগঠনের মধ্যে অনুপ্রবেশ করাতে সক্ষম হয়েছেন ষষ্ঠ শিক্ষা তোরাপোড়া পাহাড়ে আমাদের ষষ্ঠ শিক্ষা হলো মুজাহিদদেরকে মৌলিকভাবে পর্যাপ্ত অস্ত্র সামগ্রী ও গোলা সঞ্চয় করতে আগ্রহী হতে হবে এবং কঠিন পরিস্থিতিতে সম্পদের কুরবানি দিতে হবে শায়েখ রহিমহল্লা শেষবারের মতো তোরাপোরা পাহাড়ে আরোহণ করার পূর্বে কোনো ভাই অভিযোগের সুরে বললেন যে আমাদের কেউ কেউ চড়ামূল্য দিয়ে কামান ক্রয় করছে তখন শায়েখ রহিমহল্লাহ আমাকে বললেন এই ভাই তো আমাদের জন্য বেশ কয়েকটি কামানের ব্যবস্থা করেছেন অপরদিকে জিহাদের প্রতি আগ্রহী ভাইয়েরা এখন পর্যন্ত একটি কামানের ব্যবস্থা করতে পারেনি আমাদের যেসব ভাইয়েরা আমাদের সম্পদ দিয়ে সহায়তা করেছেন অথচ সেই সম্পদ আমাদের হাতে আমানত হিসেবে রয়ে গিয়েছে এবং চড়ামূল্যের অজুহাতে আমরা কামান কিনতে পারিনি যখন বিপর্যয় নেমে আসবে তখন সে ভাইকে আমরা কি বলে ওজর দেখাবো আমি শাহেখ রহিমা হল্লাকে দেখেছি তোরাপুরা পাহাড়ে অবস্থানকালে তিনি কখনো গোলাপ আরদের মূল্য নিয়ে দামাদামি করতেন না একবার শায়েখ রহিমা উল্লার কাছে এক আনসার ভাই আর পিজি ক্ষেপণাস্ত্র ক্রয়ের প্রস্তাব করলেন তখন শায়েখ রহিমা সঙ্গে সঙ্গে তাকে মূল্য প্রদান করেন আমি তাকে বললাম দামটা অনেক বেশি হয়ে গেল না তিনি উত্তরে বললেন হতে পারে তবে এখন মূল্য নিয়ে দামা করার সময় নাই। সপ্তম শিক্ষা তুরাবোড়া পাহাড়ে আমাদের সপ্তম শিক্ষা হলো মাটিতে পরীক্ষা খননের গুরুত্ব বোমাবর্ষণের ক্ষয়ক্ষতি থেকে মুজাহিদের আত্মরক্ষা লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে তুরাবোড়া পাহাড়ে করা পরীক্ষাগুলো স্বাভাবিকভাবে এসব গর্ত ও পরীক্ষাগুলো মুজাহিদের আশ্রয়স্থল ছিল আর প্রতিটি গর্তে ছিল লোহার একটি করে ছোটো হিটার যার নাম আফগানরা রেখেছে বোখারা এই লোহার হিটারের সাহায্যে মুজাহিদ্দগন নিজেদেরকে শীত থেকে রক্ষা করতেন বড়শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের সময় পরীক্ষা খননের আসবাব সামগ্রীর গুরুত্বটিও এখান থেকে ফুটিয়ে উঠেছে তাই একজন নেতার দায়িত্ব হলো তার সাথীদেরকে পরীক্ষা খননের প্রশিক্ষণ দেয়া পাশাপাশি পরীক্ষা খননের জন্য প্রয়োজনীয় সব যন্ত্রের ব্যবস্থা করা সে সময়ে তোরাপোরা পাহাড়ে অল্প সময়ে প্রচুর পরীক্ষা খননের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল ফলে মুজাহিদ ভাইয়েরা তোরাপুরা পাহাড়ের নিকটবর্তী গ্রামের আনসারি ভাইদের সহায়তা চান আলহামদুলিল্লাহ অল্প সময়ে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা খনন করার কাজ সম্পন্ন হয়েছিল আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মাইন পুঁতিরাখাকে গুরুত্বপূর্ণ একটি পন্থা হিসেবে বিবেচনা করা যেতে পারে অষ্টম শিক্ষা তোরাপুরা পাহাড়ে আমাদের অষ্টম শিক্ষা হল সাহায্য অনুস্রাতের জন্য লোক সংগ্রহ করা আর শত্রু সারিকে সত্র ভঙ্গ করার লক্ষ্যে সম্পদ খরচ করা ছাড়া কোনো বিকল্প নেই আর এই সম্পদ হবে মূলত জাকাতেরই অংশ বিশেষ প্রতিরোধ যুদ্ধের ক্ষেত্রে সম্পদ ব্যয় করা কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়ায় আমাদের অবরুদ্ধ ভাইদের মধ্যে যাদের নিকট অর্থ সম্ভব হতো তাদের কাছে আর্থিক সহযোগিতা পাঠানো হতো এই ক্ষেত্রে শাহেখ রহিম মহল্লা কোমলতার পরিচয় দিতেন আমার স্মৃতিতে এখনও পাশছে যে শায়েখ রহিমহল্লা একজনের জন্য নির্দিষ্ট অঙ্কের সম্পদ পাঠিয়ে দূতকে বলে দিয়েছেন যে তুমি তাকে বলে দিও যে এই অর্থ তার গ্রামের এতিমদের জন্য নবম শিক্ষা তোরা যুদ্ধের নবম শিক্ষাটিও সম্পদ সংশ্লিষ্ট আর সেটা হল জিহাদের পক্ষাবলম্বনকারী আনসারদেরকে আর্থিক সহায়তা করা আমি পঞ্চম কিস্তিতে আমাদের সহায়তাকারী গ্রামটির গল্প উল্লেখ করেছি শাহেখ রহিম সেই গ্রামবাসীদের থেকে জিহাদের উপর প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন সেই গ্রামবাসীরা তাদের পরিবার পরিজনকে বোমা বিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য শায়েখ রহিমহল্লা থেকে সময় চেয়েছিলেন তখন শাহেখ রহিমা হল্লা প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দশম শিক্ষা তুরাবোড়া পাহাড়ে আমাদের দশম শিক্ষা হলো বিরাট সংখ্যক আনসারকে জিহাদের জন্য সংগ্রহ করে রণনগঞ্জ পর্যন্ত নিয়ে আসা সম্ভব না হলে কমপক্ষে তাদের শক্তিকে ফলপ্রসূ করা যদিও তারা যুদ্ধের ময়দানে উপস্থিত না থাকে আর এসবের জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে আর এখান থেকে আনসার ভাইদের ও ভবিষ্যৎ মুজাহিদদের শক্তিগুলোকে ফলপ্রসূ করার গুরুত্বটি উঠে আসে কারণ শায়েখ রহিমা উল্লাহ ও তার মুজাহিদ ভাইদের জন্য যারা খ্যাদমত করে গেছেন তাদের বহু তখন রণক্ষেত্রের বাইরে ছিলেন তারা কঠিনতর পরিস্থিতির মধ্যেও বিরাট বিরাট খ্যাদমত করে গেছেন মানুষের ভালোবাসা অর্জনের জন্য উত্তম পূর্ব ইতিহাস ও আদর্শ জীবন বৃত্তান্ত থাকার গুরুত্বটিও এখান থেকে ফুটে উঠেছে আল্লাহ যাকে ইচ্ছা মানুষের মাঝে গ্রহণযোগ্যতা দান করেন ও তার প্রতি অন্যদের ভালোবাসা সৃষ্টি করেন যে ব্যক্তি বিশৃঙ্খলা করে বেড়াবে অন্যায় আচরণ করবে মানুষকে গালাগালি করবে নিয়ামতের কদর করবে না এবং নাফরমানি করবে সে কখনো মানুষের ভালোবাসা লাভ করতে পারবে না আর এটি বাস্তব প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে তা বহন করে আনা এবং তারপর তা গুদামজাত করে রসদের যোগান দেওয়ার ক্ষেত্রে আনসারি ভাইদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর এটি তো একেবারে স্পষ্ট যে যুদ্ধের মাঠে টিকে থাকা ও অবিচল থাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে দীর্ঘস্থায়ী একটি যুদ্ধের জন্য পর্যাপ্ত পরিমাণে রসদ সরবরাহ জারি থাকা একাদশ শিক্ষা তোরাপুরা পাহাড়ে আমাদের শিক্ষা হল শত্রুকে নসিহতের চেষ্টা চালিয়ে যাওয়া যদিও তারা সীমাহীন অপরাধী হয় শায়েখ ওসামা রহিমাহল্লাহর একবারের ঘটনা তিনি প্রিয় শায়েক দিন মুহাম্মদের জন্য নসীহা বার্তা পাঠান কিন্তু দিন মুহাম্মদ এই নসিহা বার্তা দেখে ঠাট্টা বিদ্রুপ করে এই উপদেশকে প্রত্যাখ্যান করে অন্যদিকে অবরুদ্ধ হয়ে থাকা অন্য আরেক শায়েখ শায়েখ ওসামা রহমা উল্লাহর নসীহায় সাড়া দিয়ে ওয়াদা করেছিলেন যে তার পক্ষ থেকে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা না করতে দ্বাদশ শিক্ষা তোরাপোড়া পাহাড়ে আমাদের দ্বাদশ শিক্ষা হলো মুজাহিদের অবস্থান তাদের আশ্রয় ঘাটি মুজাহিদের জনসংখ্যা নেতৃবৃন্দের উপস্থিতি এসব যাবতীয় তথ্য শত্রুদের থেকে গোপন রাখার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিতে হবে ত্রয়োদশ শিক্ষা তোরাপোড়া পাহাড়ে আমাদের ত্রয়োদশ শিক্ষা হলো শত্রুদের কৌশলের ধোকায় না পড়া যেমন মুনাফিকদের পক্ষ থেকে মুজাহিদদেরকে জাতিসংঘের কাছে আত্মসমর্পণ করার প্রস্তাব উত্থাপন মহামদ জামানের পক্ষ থেকে শেখ উস্তামা রহম্লা আশ্রয় দান করা এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা এবং কঠিন সময়ে মুজাহিদের সাথে কাজে অংশগ্রহণ করা এর চেয়েও গুরুত্বপূর্ণ হল মুজাহিদ নেতৃবৃন্দ সাধারণ জনগণের সামনে আকিদা বিশ্বাস অবিচলতা চারিত্রিক মাধুর্যতা এবং বিশ্বস্ততার উত্তম দৃষ্টান্ত হবেন একমাত্র নিষ্ঠা ও অবিচলতার সাথে নেতৃত্ব প্রদানের ফলে মুজাহিদ ও সাধারণ মুসলমানদের মাঝে অবিচলতা ও নিষ্ঠা তৈরি হবে এর বিপরীত হলে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হবে মিথ্যা প্রতারণা ও গায়ের নেতৃত্ব প্রদান করা স্বয়ং নিজের জন্য ফেতনার ধার উন্মুক্ত করবে এমন নেতৃত্ব প্রত্যেক স্বার্থেনষিদের জন্য খারাপ আদর্শ হয়ে দাঁড়াবে এটা তাদের নিজেদের জন্য ক্ষতির কারণ হবে এবং মুজাহিদ ও সাধারণ মুসলমানের মাঝে ফাটল সৃষ্টি করবে পঞ্চত শিক্ষা তোরাপুরা পাহাড়ে আমাদের পঞ্চত শিক্ষা হলো বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন গোত্রের নিষ্ঠাবান গোত্রের সদস্যরা হয় মুজাহিদ হবে অথবা জিহাদের আনসার হবে পরিশেষে বলবো যে তোরাপুরা পাহাড়ের স্মৃতিচারণ মুসলিম উম্মাহর ক্ষতবিক্ষত হৃদয়ে আশা আকাঙ্ক্ষার প্রেরণা ও উদ্দীপনা জাগিয়ে তুলে মুসলিম উম্মাকে এই সুসংবাদ দিচ্ছে যে সৌদি আরব তুরস্ক মিশর জর্ডান এবং উপসাগরীয় ছোট ছোট রাষ্ট্রসহ আর অন্যান্য ভারাটে বিক্ষুভ রাষ্ট্রসমূহ যারা বসতা ও দাসত্বের জীবনকে বরণ করে নিয়েছে হে মুসলিম উম্মা শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে যারা মুসলিম উম্মাহর দুর্বলতার অজুহাত দেখিয়ে বলছে যে শান্তিপূর্ণ অবস্থান ও রক্তপাতহীন আন্দোলনগুলো গুলো বুলেটের চেয়েও অধিক কার্যকর আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে এসকল পাগড়িওয়ালারা বিভিন্ন দেশে শরীয়তের শাসনকে মেনে না নিয়ে জনগণের শাসনকে স্বীকৃতি দিয়ে আসছে এবং ঘোষণা করে যাচ্ছে যে জাতীয়তাবাদের বন্ধন ইসলামী ভ্রাতৃত্বের চেয়ে ঊর্ধি হে মুসলিম আপনারা এসব ভ্রান্ত মান হাজে ফেলুন সেনাদের হামলার মোকাবেলায় আপনারা এক কাতারে এসে সারিবদ্ধ হয়ে দাঁড়ান হে মুসলিম উম্মা আপনারা একতাবদ্ধ হন বিচ্ছিন্নতাবাদীদের থেকে সতর্ক থাকুন জাতীয়তাবাদের ধ্বজাদারি এবং গোয়েন্দা বিভাগের লোকদেরকে নিজেদের বা হিসেবে গ্রহণ করা থেকে সতর্ক হন কারণ এরাই জাতীয়তাবাদের সন্তান হে মুসলিম উম্ম আপনারা আমেরিকা ও তার ভয়ে হবেন নেটো তারা তো দুর্বল মৃত্যুকে ভয় পায় এবং অনুভব করে পিছনে কুকুরের মতো জিহ্বা বের করে হাপাতে থাকে আমেরিকা সকল মুসলিমকে দুটি শিবিরে ভাগ করেছে এক জঙ্গি ও উগ্র গোষ্ঠীর শিবির দুই শান্তিপ্রিয় ও মানবতাবাদী গোষ্ঠীর শিবির তাদের এই ভাগ দেখে আপনারা ভয় পাবেন না আল্লাহর শপথ তারা না পারে কাউকে মৃত্যু দিতে আর না পারে কাউকে জীবন দান করতে তারা কাউকে পুনরায় জীবিতও করতে পারে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অনুগ্রহে ও তার আদেশে জঙ্গি গোষ্ঠী ও উগ্রগোষ্ঠী শুনে রাখো হে কুফুরী শক্তি আমেরিকার অনিচ্ছে সত্ত্বেও আমরা সংঘবদ্ধ হচ্ছি একতাবদ্ধ হচ্ছি আমরা চাই আমেরিকা সহ তার দুশোররা আমাদের মাথার মূল্য কোটি ডলার নির্ধারণ করবে কারণ এতে আমাদের দিনের প্রতি অবিচলতা ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী কেবল বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ আমি এই বলে আলোচনার ইতি টানছি যে শাহাছিলেন তাকে রহিমাকে সালাম দিয়েছি দ্বিতীয়ত তাকে মোতানব্বের একটি পংক্তি বলে স্বাগত জানিয়েছি আমি আপনাকে শুধু নিরাপদে থাকার স্বাগত জানাইনি বরং যেহেতু আপনি নিরাপদে বেঁচে আছেন তাই এখন সকল মানুষ নিরাপদে বেঁচে থাকবে فكل الناس قد سلموا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته